জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রে কি আলোচনার আয়োজন হাকামুল কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আলোচনার প্রেক্ষাপটে আমরা বর্তমানে আলোচনায় আসি সুরাত উন্নষার চল্লিশ নম্বর আয়াতের মধ্যে যে আয়াতের মধ্যে আল্লাহ রব আলীন ঈরশাদ করেছেন যদি আমরা একটা ভালো কাজ করি আল্লাহ তালা ওই ভালো কাজটাকে অনেক অনেকগুণ বাড়াবেন আর খারাপ কাজ যদি করা হয় ওইটাকে একটাই রাখবেন আল্লাহ এর মধ্যে আর বাড়াবেন এটা আল্লাহর একটা রহম এবং ফজল আল্লাহর একটা করুণা আমাদের উপরে থেকে এটা অনেক এক্সাম্পল দিয়েছেন আপনার ভালো কাজের ভালো কথার একটা এক্সাম্পল হলো এরকম ইব্রাহিমের মধ্যে সুন্দর করে আল্লাহ রবীন্দিন বলেছেন কালিমাই তৈবা ভালো কথা ভালো কাজের এক্সাম্পল আল্লাহর কাছে फलन भलो गुट जेटा मूल जेटाटर गभिर मूल टाँ गे चले गए আর তার শাখা প্রশ থেকে গাছ একটাই হয়েছে কিন্তু গাছ এত মজবুত হয়েছে যে তার একদম সাত জমিনের নিচে পর্যন্ত তার মূলটা শিকড়টা চলে গেছে। যতই ঝড় আসুক বাতাস আসুক গাছকে নাড়ানো যাবে না কত বড় গাছ শাখা প্রশাখাগুলো আসমানে বিস্তৃত হয়ে গিয়েছে ছোট গাছ বড় হয়ে হয়ে বিস্তারিত হতে হতে মজবুত হতে হতে এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে তো উত্তি উকুলাহা কুল্লাহি নিম্বি ইজনি রব্বিহা गि बट गा दिए मानस ना बरबान गए एक क्ष करें से गुजरात भलो कह आदि एक कथा से कथा तलीये बात खराब क्ष करें তাহলে এমন এক গাছ খারাপ গাছ মাটির নিচে আর কিছু নাই মাটির উপরে উপরে আসে বাতাস আসলে ঠস পড়ে গেল এটা আর থাকলো না আর কোথায় বাতাসটাকে উড়ায় নিয়ে চলে গেল নৌক্লু আপনার আমার নেবুত যাদেরকে ইচ্ছা করলেই অঙ্গুল হেলানিতে তাদেরকে উৎপাটন করে ফেলা যায় না আর শাখা প্রশাখা হলো সাত আসমান পর্যন্ত বিস্তৃত সাদ জমিন থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত আপনার এক ভালো কাজের আমলের এক্সাম্পল আল্লাহ রবীন্দিন দিয়েছেন সুভান আল্লাহ বলবেন না সুভান আল্লাহ বলবেন সবাই মাসা আল্লাহ আমার ভাইরা আমার বোনেরা তাহলে একটা ভালো কাজ যদি আপনি করেন আল্লাহ রবীন্দিন আপনাকে এভাবে বরকত দিবেন এইভাবে আল্লাহ সুহান হুয়া আল আপনাকে বরকত দিয়ে এভাবে জিনিসটাকে বাড়ায় আল্লাহ রব্লা আলমিন আপনাকে খুশি করে দিবেন সব থেকে সৌভাগ্যবান হলো তারা तीन हजार हजार एक हजार हजार चले जाए नबी मन सना আরো যত মানুষ কাজ করে ফলো করে তাদের সমান সব আল্লাহ শুরু করা ব্যক্তিকে দেন আপনি চিন্তা করে দেখেন যদি কোনো ব্যক্তি দাওয়াতের কাজের জন্য একটা ইসলামিক টেলিভিশন যদি শুরু করে এই একটা টেলিভিশন সারা পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে তার কোন হিসাব নাই এই টেলিভিশনের জন্য কত মানুষ কাজ করবে কত মানুষ এটা কথা বলবে কত মানুষ কত মানুষ এটাকে মানুষে দায় পাবে যেই ব্যক্তি এই টেলিভিশনের উদ্যোগটা নিয়েছিলেন ওই ব্যক্তির আমল নামায় কিন্তু এরপরে যত হাজার হাজার কোটি কোটি লাখ লাখো মিলিয়ন বিলিয়ন মানুষ এই দাওয়া টেলিভিশনের घटना बोली बस बो কয়েক বছর আগের কথা সৌদি আরবের রিয়াদের ঘটনা সৌদি আরবে রিয়া অনেক নন মুসলিমরা কাজ করে রিয়াদের একটা পেট্রোল পাম্পে আপনার ফিলিপিন একজন বুদ্ধ লোক একজন মানুষ পুরুষ সে কাজ করত পেট্রোল পাম্পে বাংলাদেশি ইন্ডিয়াতে আপনারা যেভাবে দেখেন যে পেট্রোল পাম্পগুলোতে গেলে পরে লোক সেখানে দাঁড়ায় থাকে আপনার গাড়িতে ওরা পেট্রোল ভরে দেয় ওই লোকটার কাজ ওই রকম ওইটাই তার কাজ সে মুসলমান না সে বুদ্ধ সৌদি আরবের স্কুল কলেজগুলো যখন ছুটি হয় বিশেষ করে সামারের সময় গরমের সময় তখন কলেজে পড়া ছেলেদের মধ্যে কিছু কিছু আছে এরা অনেক দাওয়াতি কাজে তারা বের হয় এবং সৌদিদের ছেলেরাও বের হয় অনেক ভালো মানুষের ছেলে ফেলে আছে এরকম হয়েছে কি কলেজ যখন ছুটি কলেজে ইন্টারমিডিয়েটে পড়ে এক ছেলে সৌদির এক সেলে ধনী মানুষের ছেলে ইসলামের দাওয়াতি কাজে বের করতে ওই পেট্রোল পাম্পে গিয়ে সে হাজির হয়েছে ওখানে গিয়ে দেখে যে ফিলিপিনের এই লোকটা যে বুদ্ধ সে ওখানে দাঁড়ায় আছে সে মুসলিম না তো ইয়াংসেলটা ওই লোকটাকে একটা লিফলেট দিয়েছে ইসলামের পরিচয় সংক্রান্ত লোকটা এটাকে নিয়ে সৌদি ছেলেটা আবার দিনদার ছেলে ছিল ভালো ছেলে সে মনে করলো যে সে ফালাই দিয়েছে তো কি হয়েছে আমি খারাপ ব্যবহার না করি শুধু ওই লোকটার দিক তাকায় একটু মুসকি হাসলো হাসার কারণে फिलिपीन लोकताटा पचा गलो मार्ते थप्पड़ा मन भलो एरक चले गलो का खराब कर देखिना की लिफलेट नहीं आस সে আবার মনে করলো যে না এখন তো কাজের মধ্যে আছি ভিলাই গিয়ে বাসায় গিয়ে এটাকে আমি পড়ে দেখব। আল্লাহর কি ফয়সালা সে পকেটে করে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসায় বসে বসে বসে ওটা পড়তেছে এরকম কোন অফিস আছে কিনা পাশে এক অফিস খুঁজে পেয়েছে সেখান থেকে ফিলিপিনির এর ভাষায় কিছু বই পত্র টত্র কোরআন শরীফের অনুবাদ সে নিয়ে আসছে নিয়ে আসার পরে দুই তিন মাস সে লেখাপড়া করেছে লেখাপড়া করার পরে আল্লাহ রবীন্দিন তার মাইন্ডটাকে চেঞ্জ করে দিয়েছেন সে এরকম এক অফিসে গিয়ে মুসলমান হয়ে গেছে মুসলমান যে হয়ে গেল মুসলমান হওয়ার পরে কি হলো সেই কাহিনী আরো সুন্দর আরো একট্রাক্টিভ এবং আল্লাহ ছোট কাজের মাধ্যমে কিভাবে বড় রেজাল্ট দেন এটা আপনাদের খেদমতে আমরা বলব ইনশাল্লাহ কিন্তু এখনই নয় বলবো একটু পরে খানিক্ষণিন বিরোধী থেকে ফিরে আমল যা কিছু করছে তাই আমল সংরক্ষণের শর্ত দেখুন হয় আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা। जनप्रिय उठे देखूम ज्ञान रेटायबीजी मुहम्मद सलहुबासहू ब ও ব্যাপার করে সপ্তম খণ্ড মন অধ্যায় হাতির সংখ্যা ছ হাজার চারশো বারো ম্যারেজ ও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 Join Dr. Zakir Naik in Better Half or Bitter Half, Boroburthi Anushthana, Peace TV, Bangalaya. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back after the break. Shundur ghaton apamadur ke bulshalam birutir aga. Janina, apna mone achi gena zara birutir paray shwari khoye chan welcome. Ghaton baki yangshu to repeat kora muskeel. আমরা যে পর্যায়ে ছিলাম সেখান থেকেই কন্টিনিউ করি তো সে মুসলমান হয়ে গেল এরকম পাঁচ ছয় মাসের মধ্যে এর মধ্যে হলো কি তার দুই বছর কন্ট্রাক্ট ছিল সৌদি আরবে তো কন্ট্রাক্ট শেষ হয়ে গেল সামান্য কিছু পয়সা নিয়ে এসে ফিলিপিনে আসলো অনেকে তো আজকাল সৌদি আরবে চাকরি করতে গেলে যা খরচ করে যায় তাও নিয়ে আসতে পারে না সে পয়সা করে যতটা পাইছিল কোনো মতে ছোট্ট একটা খন্ড জমি সে কিনেছে ছোট্ট একটা ঘর বানিয়েছে সে এখন তার এমনি পরিবারে তেমন কেউ ছিল না থাকার কারণে যাওয়ার পরে তার দুইজন বন্ধু মনে করল যে ও তো আমাদের বন্ধু ছিল দেখি ও সৌদি আরবে গিয়ে কি করে আসলো এসে বললো যে কি ব্যাপার তুই দেখি নামাজ পড়িস তো সে ভালো করে তাদেরকে এক্সপ্লেন করল ব্যাখ্যা করে বললো দেখ এটা ভালো জিনিস আমার কাছে খুব ভালো মনে হয় তোরা মুসলমান হই দুইজন বন্ধু মুসলমান হয়ে গেল এখন তিনজন এই তিন জনে তারা জানি এটা হলো দা কান্ট্রি অব দা সেভেন থাউজেন্ড আইল্যান্ড দ্বীপের দেশ হলো ফিলিপিন তো এরকম এক দ্বীপে তার ওই বাড়ি তার সেখানে ওই তিনজন তারা বন্ধু ওই ওখানে নামাজ পড়ে ওখানে যা খুশি তাই করে তাদের ওই তিনজনকে দেখে আরো দুই একজন এখান সেখান থেকে আসে এরকম করে জনসংখ্যা বেড়ে ওই ঘরে থাকে ওখানে খায় ওখানে ঘুমায় কোন মতে কাজকামিপিনে গিয়েছিলেন তিনি শুনেছেন যে এখানে কিছু লোকজন আছে পাঁচ ছয় জন তারা এক ঘরে থাকে এবং নামাজ পড়ে উনি ওখানে গিয়ে হাজি যেহেতু সে সৌদি আরবে না পাবে না একটু জায়গা সামান্য কিনে একটা মসজিদ আপনি আমাদেরকে বানাই দেন তা শেখ বলেন ঠিক আছে আমি আজকে জায়গা আশেপাশে যারা আছে দেখে তারা বিক্রি করবে কিনা তো ওখানে কিছু সামান্য জায়গা কিনে শেখ তিনি ওয়াদা করে আসলেন যে তিনি একটা মসজিদ বানাই দিবেন সেখানে তো শেখ এবং ওই লোককে বললেন আমি এক কাজ করব আমি রিয়াদের যাওয়ার পরে তোমাকে ইমাম ইমাম আল ইউনিভার্সিটি যেটা আছে। এখানকে দুই বছর দাওয়া নিয়ে যাব। তখন তুমি বুঝতে পারবা নন মুসলিমদেরকে কিভাবে দাওয়াত দিতে হয় এবং ইসলাম সম্পর্কে শরীয় সম্প্রকে জানে আসবা তোমার জন্য ভালো হবে তো শেখ রিয়াদের ফিরে গিয়ে পয়সা পাঠায়ছেন মসজিদ বানানোর জন্য भाईरा बनरा सुनले अपना खुशी हबें प्राय दस पंद्रह हजार मानुष एक संगे नामज पढ़ते प्रत्येक सप्ताह कम पक्षे दुशर मानुस मुसलमान है सुबह কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এই মসজিদটাকে রাখে প্রত্যেক সপ্তাহে যদি দুইশো হয় তাহলে এক বছরে কত হয় সপ্তাহ কত হবে তাহলে তো দেখা দশ হাজারের উপরে দশ হাজার তার থেকেও বেশি মানুষ সপ্তাহে দুইশো করে হয়ে গেলে তাহলে হান্ড্রেড অ্যান্ড ফোর তার অর্থ হলো দেখা যাচ্ছে প্রায় দশ হাজার চারশো মানুষের মতো বছরে মুসলমান হয়ে যাচ্ছে যদি প্রত্যেক সপ্তাহে দুইশো করে হয় কিয়ামত পর্যন্ত এখানে লাখ লাখ মানুষ মুসলমান হয়ে যাবে আর সেটাই হলো আল্লাহ সোহাব কে বাড়ান আর এত বেশি পুরস্কার দেন যেটাকে কল্পনা করা যায় না তাই যদি কথা হয় আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন নবী মুহাম্মদুর রসুল আল্লা নবীর জামানা থেকে নিয়ে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ যত আমল করেছে যত সব আল্লাহ তাদেরকে দিয়েছেন সব মানুষের সব এক জায়গায় করে যে পরিমাণ হবে ওই পরিমাণ সব আল্লাহ রবীন্দন কারণ তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন তিনি প্রথম দায় সর্বপ্রথম দাওয়াতের কাজটা তিনি শুরু করেছেন ওই দাওয়াত যে এখন পশ্চিমে পূর্বে উত্তরে দক্ষিণে পাশ্চাত্য প্রাচ্যে সবখানে ছড়িয়ে পড়লো এশিয়া আফ্রিকা ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় এই দাওয়াতের মাধ্যমে যত সোয়াব হলো সব নবী সোয়াব ন রসুল্লাহ আলহ্লামের আমুল নামাই আল্লাহ রব আলিন লিখে দিবেন সুবাহ আল্লাহ আপনি যদি একজন মানুষকে মুসলমান বানাতে পারেন আপনার লাইফের জন্য যথেষ্ট ওই একটা সব আল্লাহ এত বাড়াবেন আপনার জন্য আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আল্লাহ যদি তোমার একটা আমলের মাধ্যমে এক কাজের মাধ্যমে हिदायत दिए तुम्हारे बैंक मालिक हवा डलार एवं मालिक हवा लाल लाल घोड़ा बड़ बड़ो उठ बिराट विराट खेत खामाट बाड़ी गाड़ी एगुल मालिक हे তোমার জন্য যে আল্লাহ তোমার মাধ্যমে একজন মানুষকে আল্লাহ রাস্তায় হেদায়েত দিয়েছেন। তাই যদি হয় আল্লাহ আপনাকে ওই লোকটা মুসলমান হয়ে যত আমল করবে যত কিছু করবে যত ভালো কাজ করবে তার সব আল্লাহ তার জন্য রেখে দিবেন কিন্তু আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ তাল আপনাকে এত বেশি দিবেন ওই সমান সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন কিন্তু তার স্বভাব থেকে আল্লাহ কোনো অবস্থাতে কমাবেন না এখন আর প্রশ্ন আসে এই পৃথিবীতে তো অনেক কাফের মশরিকরা তারা অনেক ভালো কাজ করে আল্লাহ রব আলিন কি তাদের ভালো কাজগুলোকে গুলোকে নষ্ট করে দিবেন আল্লাহ সুহান হুয়া তালা কি তাদের ভালো কাজের কোনো যা যা কি তাদেরকে দিবেন না বিশেষ করে খ্রিস্টানরা যে পরিমাণ চারিটি কাজ করে বিভিন্ন ধর্মের লোকজনরা যেই পরিমাণ আপনার মানব কল্যাণ মূলক কাজ করে বিভিন্ন দাতা সংস্থা যেভাবে মানুষকে রাস্তা বানায় দেয় কারিতাস যেভাবে বানায় কেয়ার যেভাবে বানায় যেভাবে বানায় আপনার যে সমস্ত অর্গানাইজেশন আছে তারা যেভাবে বানায় অক্সফার্মর এক্সাম্পল আরো যারা যারা আছে এখন এরাও তো ভালো কাজ করে এদের ভালো কাজের কি হবে আল্লাহ কি এদের কোনো ভালো কাজের কোনো বিনিময় দিবেন না হ্যাঁ আল্লাহ দিবেন। তবে ইমানের ফাউন্ডেশন হয় প্রত্যেক কাজের জন্য একটা ফাউন্ডেশন লাগে পয়সা যদি রাখতে হয় থালা একটা তো লাগবে থালা নাই তো পয়সা পড়ে যাবে ইমান যাদের নাই তাদের ওই থালটা নাই যতই ভালো কাজ করুক ও সব পড়ে যাইতেছে পড়ে যাইতেছে পড়ার আগে আপনি যতটুক দেখেন এই দুনিয়া আল্লাহ রা আলামী তাদেরকে দিয়ে দিবেন এই জন্যই খ্রিস্টানরা ভালো আছে কারণ তারা অনেক চ্যারিটি কাজ করে অনেক তারা দাতা সংস্থা তারা কল্যাণমূলক কাজ করে মানব কল্যাণমূলক কাজ করতেছে তারা চ্যারিটি অর্গানাইজেশন করতেছে কিন্তু এর স্বভাবটা এর রেওয়ার্ডটা এর বেনিফিটটা আল্লাহ সুফান তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন এদের নিয়ে আল্লা জিজ্ঞেস করার জন্য অবস্থা কি হবে আল্লাহ নবী বলে আমার কারণেই তিনি তাকে জাহান নামের একটা ছোট জুতা পরাই দেওয়া হবে আমি না হলে একদম জাহান নামের তলদেশে তিনি চলে যেতেন আল্লাহ নবীকে সাহায্য করার কারণে দেখেন নন মুসলিমরা কেউ জান্নাতে গেলে তো আবু তালেব যাওয়া উচিত ছিল কিন্তু আল্লাহ রসুল ক্লিয়ার করে দিয়েছেন যে আমার চাষার এই অবস্থা হবে আমাকে এত সাহায্য করার পরেও জন্য ইমানটা খুবই জরুরি আমার ভাইরা আসুন আমরা আমাদের আমলকে বাড়াই এবং কিছু এমন ভালো কাজ শুরু করি এবং আমি আল্লাহ কাজগুলোকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেন হাত দুনিয়া রাখে রাতে আমাদের যেন আল্লাহর আলমিন ভালাই দান করেন আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের প্রত্যেককে অনেক অনেক সুক্রিয়া আসসালামুকরক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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ रंगुरा जीवने बहुबार कर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 ताशा सम्पर्तार चेष्टा करी भावे मोमिन बंदा निजेटी इसलमी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশ